পড়ে না এই দেহটা এই অন্তর তাহলে বাড়ির মতো তার সঙ্গে তুলনা আমি আপনাদেরকে বিশেষ করে কথা বলবো না এই সফরে একটা অভিজ্ঞতার কথা বলি আমার সাথে এক মাদানিস দেখা হয়েছে উনি বলতেছিলেন দেখো বর্তমান জামানার মুসলমান আর আগের জামানার মুসলমান সাহাবাদের মধ্যে বেশ কম করে থাকে আগের জামানায় কোরআন শিব সাহাবারা দেখেনি তিরিশ করা কোরআন শিব যেরকম দেখি হাতে নেই চুমো খায় তারা দেখছে ওই সামলা সাথেটু লেখা গাছের সালের সাথেটা লেখা যেমন সামনে করে তারা হেফাজত করছেন কিন্তু একাত্রে তিরিশ করা কোরআন শিব তারা এভাবে না দেখলে কি হবে শাহাবাদের মাথার থেকে পা পর্যন্ত কোরআন শরীফ দিয়ে সাজানো ছিল ঠিক বোকার শরীফ দেখছে প্রশ্ন ওঠে না বোখার শরীফ তো নবীদের হিজরা তোরা বছর পরে বোকার শরীফ বছর পরে তো বলতেছে যে এখন তো হাদিস শরীফ কিতাবে আছে কোরআন শরীফ কিতাবে আছে মসলাম আসাইল কিতাবে আছে আর সেই যুগে কোরআন শরীফ হাদিস শরীফ মসলাম আসাইল সব তাদের জীবনে ছিল সময় মানুষ কোরআন শরীফ খুঁজলে পন্ডিত তাকাইত জীবন দেখাইতো সাহাবাদের জীবনে দেখাইতো কোরআন শরীফ দেখবো জীবনে দেখো আব্দুল্লাহ তাদেরকে এরকম প্রেয়ার করেছিলেন যেদিন মদ হারামের আয়াত না মদ তাদের কাছে মদটা এরকম প্রিয় ছিল মনের কাছে চা প্রিয় হয় না চা চা খেতে খুব ভালোবাসে চা সেদিন গল্প করতেছিল একজন বল নাস্তা বেলা সে উনিশ চা খাইছে তো নাস্তার সময় তো কত আমার কাছে একজন এসে শপথ করতে আমার চা খাওয়া হয়ে যায় আমার একটু শপথ করার জন্য চা কম খায় আর কি পান্ডা একটু বেশি আর কিছুটা সমস্যা আমি চাকরি করে যাক কামায় সব শেষ হয়ে যায় সে নিজে নিজে ধরা আমি সে নিজের জন্য খাওয়া কমাতে আমার শপথ তো যাই হোক তো দিলাম পরে কদিন চা একেবারে বন্ধ করতে পারবো না কিছু কমাই দেন আমি অর্ধেক খান এত কথা খেতেন কত কত সারাদিনে যদি আপনি পঞ্চাশ কাপ কাপ খান দুই মাস পরে আরো একটু আলহামদুলিল্লাহ কমার না এখন থাকলে পান এ দুটো তার কিছু না এটা কাছে চা পিরিয় কাছে পান প্রিয়ও কার কাছে অনেক আসে সেদিন একজনের সাথে দেখা বলে যে আমারে আপনার মেহমান হলে তিন বেলা খাদ দেওয়া লাগবে না একবেলা দেবে না খালি পান দেবে না আর লাগবে না দুইবেলা পুরো করবে কি দিয়ে পান লোক আছে কার কাছে পান প্রিয় কার কাছে কার কাছে টেলিভিশন দেখা প্রিয় নাটক দেখা প্রিয় আছে না তো সেই যুগে মক্কা শরিফের সমস্ত লোকের কাছে প্রিয় ছিল কি মদ পান করা সবার কাছে প্রিয় ছিল আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তাদেরকে পূর্বাবাস দিচ্ছেন দেখো মদ কিন্তু হারাম হয়ে যাবে আবাস পাচ্ছি কিন্তু মদের আইন এসে যাচ্ছে কিন্তু তুমি রেডি হও এরকম একবার দুইবার তিনবার ইঙ্গিত দিয়ে সরাসরি আয়াত নজর হয়ে গেল আল্লাহ আয়াত নাজার করলেন যে সুগুর গ্রস্ত আর মদ হারাম করা হলো এক আয়াত নাজার সুগরে গ্রস্ত আর মদ একদম হারাম করা হল একথা যখন রুজু সাল্লাহ আসসালাম মসজিদে শুনে দিলেন আবার করে শোনায় দিলেন তো প্রত্যেকে দরবার থেকে যেয়ে যার যার মদের মঠটা ছিল সবগুলো বাড়ির বাইরে গেটের বাইরে আনে ডেরে ট্রেনে মদ ঢেলে এখন প্রত্যেকে ড্রেন দিয়ে মদ বেড়ে যাচ্ছে দিন সবার ড্রেন কি যায় রক্ত বেড়ে যায় এখন ম অচ্ছদ হয়ে যাচ্ছে আল্লাহর অত্যন্ত খুশি হয়েছেন যে একে বলা হয় মানা এর নাম কি আয়াত কি মানে মানুষ গণভারে যাহ সবাই মানুষের মত করা আমি বলতে চাচ্ছি যে তারা তো জিন্দগিতে পুরো কোরআন শরীফ আয়াত হাদির শরীফ জীবনে নিয়ে আসছিলেন এবং আল্লাহ রাসুল যখন যা বলতেন গণভারে সবাই মেরে নিতেন আমাকে বললো যে এই কথাগুলি দেশে যা আলোচনা করবার তো মোটামুটি আলোচনা করলাম তো না মোটামুটি আর একটা কথা বলছেন দেখো মক্কা শরীফ মদিনা শরীফের বৈশিষ্ট্য কি অনেকে বলেন কি দেখে আসলেন তো দেখে আসলেন বললে তোমরা সেখানে ফাইভ স্টার হোটেলের আলোচনা করবে না এবং সেখানে মার্কেটের মাল আলোচনা করবে না কি আলোচনা করবা যে এখানে হুজুর সাহবাহ ক্রামের দিন দিকে তারা জীবনটা কিভাবে কাটাতেন কি এমন করে কাটাতেন এগুলি বলবা এগুলি আজকে দুনিয়াতে বিরল না হলে সারা পৃথিবীতে সব দেশে ফাইভ স্টার হোটেলের অভাব আছে সব দেশে আছে গরিব গরিব দেশে ভাই বেশি হোটেল আছে কি করে আর চাইনিজ মাল আর মাল কোনো অভাব আছে মক্রাসরীফে পাওয়া যায় বাংলাদেশ খুলনা বিশেষ পাওয়া যায় কোন সমস্যা এগুলো বলার দরকার না যে কিন্তু শাহবাদের যুগের আমল নবীদের যুগের আমল কি পাওয়া যায় এগুলো ধূরে ধীরে ধরাই দেওয়া যেমন নাকি উদাহরণস্বরীপ একটা কথা বলি সে যুগের প্রত্যেকটা লোক প্রত্যেক দিন শিখতে লাগত রাতের দিনে ঘন্টায় ঘন্টায় ক্রলারশিপ তো লাগতে মসজিদে ঢুকলে স্ক্রশিপ নিয়ে বসতে এখন এখনো দেখা যায় মক্কা শরীফ মদিরা শরীফে লক্ষ লক্ষ লোক দুটের ছেলে কার মাস পড়ে কিনে বসে স্কলারশিপ নিয়ে বসে কিন্তু আমাদের দেশে কি পরিবেশ আছে জোরের সময় যদি আধা ঘন্টা আগে আসে সুপ্ত পরিচয় পড়াশি হাতে নেয় না সময় যে কোনো আগে মসজিদে আসে দুই রেখা সনদ পড়ে প্রশাসী ভাতে না না সুপ্ত পরিচয় পাঁচ অক্টো সারাদিন হাতে নেয় নেয় না গণ হারে মানুষ পড়াশি পারে না পড়তেই পারে না আর যারা ভর্তি পারে অনেক আছে শুদ্ধ হয় না এই জন্য বলল যে মুসলমানদের এখন বড় অভাব হল কোরআন শিব তেলাদের বড় অভাব কোরআন শিব ধরা তেলার বড় অভাব আমি একবার বলেছিলাম আপনাদেরকে খেয়াল আছে না। যে পারিয়ান না পারি মুসিদে আসি দুশো একাত নামাজ পড়ে এখন কোন শিবদের ধরি একটু করি মুসাফা করি পুকে নিয়ে একটু দেখি চাই থাকি আবার বন্ধ করে থিয়ে দিই এর পরিবেশ করলেও হয়তো বা আল্লাহর কালামে হাতে মহাব্বতের সম্পর্ক হত পড়ার আগ্রহ পাওয়া হয়তো আল্লাহ তালা রহমত করতেন খুলে দিতে হয়তো পড়ার পরিবেশ তৈরি হইতো ঠিক কিনে বলে এখন যারা আমরা পারি যাদেরকে কফিক এরা যদি দিন পাঁচ বেলা বা তিন বেলা বা এক বেলা যদি নেই রাখি দেখি পড়ি এরকম এক কাতারা যদি দশজন লোক প্রবাসী পণ্য বেলা দেখায় যারা পারে না ওদের মধ্যে একটা আগ্রহ হবে কিনা ইচ্ছে দাগ এর পারে পড়ে আমি বোকার মতো আর্টি চলে যায় পারি না একদিন দুই দিন এক মাস দুই মাস ছয় মাসের মধ্যে হলেও সেই কোরআসি পড়ার জন্য পরিবেশ খুঁজবে ঠিক কিনা কাছে এই আমলটা পুনরায় জীবিত করা দরকার যারা আমরা পারি যারা আল্লাহ তারা ছোটবেলায় ক্রাশি পড়ার প্রফিক দিয়েছেন বা বয়সের পরিক হয়েছে বিশেষ করে যারা একটু মাঝে পড়া আছে মত্যপছি এরা আবার পুনরায় কোরআসি তেলা কারণ নামাজ পড়া যেরকম হুকুম হোজা রাখা যেরকম হুকুম হয়তাকাতের হুকুম আসছে কোনোহিত তোলা আসছে হুকুম আসছে আল্লাহ নবীন হুকুম আসছে রসুল উতলু কিতাব আপনি যা করেন না করেন কোনোহিত করবেন কিন্তু আজকে সকালে আমরা এখানে বেশ কিছু বললাম আসছিলেন তো ওদের মাঝে আমি আলোচনা করছিলাম প্রত্যেকে বলছি যে আপনাদের কি নিয়ে থাক যারা হাফেজ ছিলেন তারা বলেন যে আমরা এখন থেকে এক এক মন্দির পর্ব এক মন্দির পড়লে সাত দিনে খতম হয়ে যায় আর কেউ বলছে আমি তিন পারলাম তিন স্যার পুরো করবো তাহলে দশ দিনে খতম হয়ে যাবে অনেকে বলছে আমি এক পারা করি এবং কোরআন শিব বহুবার মসজিদে আমি হাতে নেবো ইনশাল্লাহ অনেক ব্যাখ্যা হাতে নেবো এরকম নিয়ত করছে ইমাম সাহেবরা বলছে আমরা জমাতে এরকম আলোচনা করব। এবং আমাদের মসজিদে মানুষদের কোরআন শিব পণ্যওয়ালা হয় হাতে নেওয়ার অভ্যাস করে প্রথম কাতারের লোক যেন কিছু কিছু এরকম একটা পরিবেশ করার চেষ্টা করেন তো আপনাদের কে নিয়ে থাক কোরআন শরিব মসজিদে এসে কিছু কিছু কোনথায় আল্লাহর কালাম ধরব নেব দেখেন কোরআন শিব যারা মুখস্ত পারে ওরা মুখস্থ বললে স্বভাব আছে আবার দেখে পড়লে স্বভাব আছে কোনটা বেশি কান্ত দেখে কেন দেখেন স্বভাব বেশি হয় কেন এর কারণ লেগেছে কি দাবি সে পুটিদের ধরা লাগে বই নিয়ে লাগে একটু খোলা লাগে চৌকে দেখা লাগে এ ফাঁকে একটু ময়লা থাকলে মুছে দেয় একটু লাগে এগুলো এগুলোর জন্য একটা বাড়তি স্বভাব আছে না যারা মুখস্থ বসে পড়ে তাদের সবগুলো হবে এই জন্যই দেখে পড়া সব মুসল আছে কি বেশি এমনকি দুইজন সবের কথা বলা হয়েছে এর দ্বারা আমরা যারা হাফেস না তাদের তো একটা আশাবাদী বেশি যাচ্ছে যে আচ্ছা না সব কামাইতে পারে শুরু সেজন্য কোন উঠেছে আপনি নিয়ে আসলেন বসলেন খুললেন আবার জুজ দান রেখে রেখে আসলেন যাওয়া করলেন উঠালেন নামালেন রাখলেন এগুলো কি ভাব ভাওয়ানো আছে কিছু না করলো তিনি সব তো পাবেন কাজে যাদেরকে আল্লাহ তো আমরা এখন থেকে কিছু কিছু পড়ার নিয়োগ করি স্যারে ঠিক আছে সুরায় ওয়া সুরায় মূল এই তিনটা সুরে যদি ডেলি পড়েন তা প্রায় পোনে এক হয়ে যায় নাকি আধা অবশ্য হবে সুরার কাহাবটা পুরো আধা ভাড়া কারণ প্রিবের ভিতরে বিশ পিস্টালে এক পাড়া তো সুরের কাহাপে গেছে কত আধা হয়ে যায় কেউ যদি আর কিছু করি এগুলো বারবার পড়ি আমি এরকম করি তাহলে তো আধা করা একবার আগ করছে ফলে আপনার আওয়াল্লাহ মারবেন ইনশাল্লাহ জেনে গেছেন আমি যে আয় করছিলাম সম্ভবত সুরা ফোরকার আয় কেমতের আল্লাহ তালা প্রসুল সাল্লাকে একটা অভিযোগ করাবেন কিন্তু উন্মত সুপারিশ করবেন সবাই জানে নবীকে না নবী সুপারিশ কিন্তু নবী ও বিরুদ্ধে আবার অভিযোগকারী হবে যে নবী সুপারিশ করবে তার নাম শফি কোরআন বলতেছে তিনি অভিযোগকারী হবে। তিনি কি অভিযোগ দেবেন তিনি অন্য কোন অভিযোগ দেবে না কোন অভিযোগ দেবে না কোন অভিযোগ দেবে কি যে আমার যে কোরআন শরীফের জন্য আমি রক্ত ধরাইলাম যে কোরআনের কারণে আমি মাথা হটাইলাম যে কোরআনের আমার দান দাস হয়ে গেল এই কোরআনটা এরা বর্জন করে রাখছিল বলেও ধরে নেন মাসের মাস সেটা কিন্তু হাতে হাতেই নেই রসুল এই এক স্পষ্ট গভীর অভিযোগ কি হবে আল্লাহ জানিয়েছে কোরআনকে ফেলা রাখার অনেক তসলিল আছে অনেক অর্থ আছে একটা অর্থ যে পড়াই শিখে নেই ডিগ্রি এরকম ছেলে মেয়ে আছে নাকি আমাদের সমাজে আজকালকার যারা এই যে পরীক্ষা পরীক্ষা দেয় নিতে আসে তো কলম পড়া দিতে আসে তুমি করে কলাস পড়া শিখছো ফেন ওই আমা ধরেছিলাম এরপরে প্রাইভেটে তো হয়েছে হর্ষ উৎপাদন আচ্ছা ঠিক আছে পরীক্ষা দিয়ে ঠিক আছে না যদি কারোর অভিযোগ দেন তো পৃথিবীর কোন নবী আছে নাকি পাবে তাদের কাছে কবরেও কিন্তু মান সম্মান মান সম্মান এবং নাজাদ পারটা কি হবে কোরআন শরীফ হবে কিন্তু হাদিস শরীফ আছে ব্যাখ্যা করার সময় নাই এখন এখন থেকে আমরা পড়তে পারি আর না পারি এটা কোরআন শরীফকে যত্ন করবো সাজাবো চলবো দেখবো এরকম অভ্যাস করতে তৈরি ইনশাল্লাহ বাড়িতেও মসজিদেও আমি একটু চাই যে মসজিদে হলে হয় কি একদম দেখা থেকে আগুন দেখা থেকে আগুন আপনারা যখনই মসজিদে আসেন সুযোগ হয় অনেক সময় দেখা যায় উল্টা করে রাখেন উল্টা উল্টা কি সুরা পাতে তলে আর নাচ উপরে আমাদের পুরাণ শীতের ডাইন দিক থেকে আর বাংলা বইল কি থেকে আমরা একটা ড্যাবরা খেলার লোক আমাদের কাছে সোজাটা উল্টা লাগে তো রাখার সময় উল্টো করে থাকে এটাকে আদর না কোন যদি থাকে আর কিন্তু জানে সে তো সোজা না করে দেয় সেহেতু দায়ী হয়ে যাবে সে মাঝবা চেক করে ঠিক করে করে এই না আড়া করলে ঠিক আছে না আর নিয়ে বসে আল্লাহ আমাদেরকে এই আমলটার পরে সকলকে একমতে আগে বড় দান করে কি নিয়ে যাবো কিছুই নিয়ে যাবে না কোনো সেই পড়লে ক্ষতি লক্ষ্য নাকি আছে কোনো পড়লে দিলের মহিলা সাফ হয় কোনো পড়লে সঙ্গে একটা হয় আল্লাহর সঙ্গে বন্দার সাথে সুসম্পর্ক করার একটা বড় মাধ্যমে লাভ করা সেদর নবী সাল্লাহাম নবতী এত বড় ঝামেলা দায়িত্বের ফাঁকে ফাঁকেও তিনি তোরা দ্বারায় না একটু দিনে বেলায় পর কিন্তু অনেক লোক এরকম আছে সারা বছর কনারসিপ ফুলেও দেখে না এখন কিন্তু কোনো পত্রিকা ভাড়া বাদ যায় না ওদের নাটক দেখা বাদ যায় না তো বাদ যায় কি কল্পি বাদ যায় আর ছেলে সব পড়ানো বাদ দেয় না সব সাবজেক্ট পড়ায় শুধু কোনটা বাদ দেয় কোরআন শিখটা শেখানো বাদ যায় কোন রকম ধরেছে এখন পরীক্ষা এসে গেছে আর তো কি পড়ার সময় অনেক কিন্তু পড়তে পারে না না মাসকে মাস কুশি পড়া নেই আল্লাহাদ এখনো অভিশাপ থেকে রসুল্লাহামের অভিযোগ থেকে বাঁচার জন্য সবলকে ব্যবস্থা গ্রহণ করত কফিক দান করেন মোমা আল ইল্লাল বলা